যে দেশে বসে যে প্রান্তে বসে পৃষ্ঠী বাংলার এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদেরই অনন্য সাধারণ আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্দিগণ আমরা সবাই মিলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হুসাল্লামের অনুসারী অনুকরণকারী হতে চাই কারণ আল্লাহ সব তারা নিজে তো আমাদেরকে আদেশ করেছেন তাকে ইত্তেবা করতে করিমের ভাষায় রবীন্দন আমাদের সবাইকে বলেছেন আমানু তোমরা যারা ইমান এনেছো আতি অল্লাহ রসুল আমি আল্লাহ আনুগত্য করো নিরঙ্কুশ ভাবে এবং বিনা প্রশ্নে বিনাধিদায় কেবল নিরঙ্কুশ আনুগত্য করে আমার রসুলের বন্ধুগণ। मुहम्मद सल्लाह तला आली हुसल्लम अंधकार जुगे जन्म नहीं हारे हारे अंधकार देखे देखे पर अंधकार अनुभव करोल्लाम तरक्ति व्यक्तित्व चरित्र माधुर्य शिष्टाचारिता दिए अंधकार जुगे मानुष जन के विमोहित कर তিনি নবী তিনি সাল্লাহ তাল আলী হোসাল্লাম যখন হার্বুল ফুজার দেখলেন এর ধ্বংস বিমর্ষ চিত্র দেখলেন এবং তার চাচা জুবায়েরকে কে সাথে করে নিয়ে তৎকালীন আরবের গুত্রের চিন্তাশীল, ভদ্র শিষ্টাচার মানুষদেরকে নিয়ে পাঁচটি অঙ্গিকার এর ভিত্তিতে একটি সংগঠনের যাত্রা শুরু করলেন হেলফুল ফুজুল নামে যে সংগঠনের পাঁচটি শপথ আজও অনন্তকালের সকল যুবকের জন্যে আদর্শ আর তা কি ছিল এক নম্বর ছিল নিঃস অসহায় এবং দুর্গতদের সেবা করা দুই নম্বর সে লাভ করে रब सन्तुष्टि तीन नम्बर मानुषर सेवा जनसेवा एम भलो काज जर प्रतिदान कबरे घुमया जाए मुहम्मद सल्लाम सात करात इंसान मानूष जख मारा जाए मृत्यूर पर पृथ्वीर सब सम्पर्कारिन्न हो जाए तभी तीन टी रास्ता खोला थके तीन एक नम्बर सदखरिया चलमान भलो काजसेवा সত্যায় জারিয়া মানে মানুষের সেবা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা সৃষ্টির সেবা নাম্বার জ্ঞানের পৃষ্ঠপোষকতা আর সন্তানের দোয়া সুতরাং যেকোনো মানুষ মানুষের সেবা করে কবরে ঘুমাইয়া তা পাবে আমরা আজ কয়জন এমন মানুষ নাকি দুটি হাত দুটি পা দুটি চোখ কান দুই টুটের মুখ টানিয়ে মানুষ দেহের মানুষ বন্ধু সত্যিকার মানুষ হতে শিক্ষিক এই জন্য আদর্শ বিন আবদুল্লাহ সাল আলী নবির পর জীবনটা তো একশত বাগ অনুকরণীয় অনুসরণীয় নবত প্রাপ্তির আগে তিনি নব পাওয়ার আগে থেকেই অন্ধকার যুগের মানুষের কাছেও আদর্শ হিসেবে স্বীকৃত হয়েছে আর মালিকের পক্ষ থেকে মানুষদের ভালোবাসা অপরাধে আকন্ঠলিপ্ত একটি মানুষের পক্ষ থেকেও ভালোর স্বীকৃতি অনেকগুলো বিষয়কে প্রতিবাহিত করে তোলে অন্তত গবেষকদের মতে सल्लामकार पक्षकार बुझे सत्य के बुझे एक मानुष निजे अपराध कर ले अस्तित्व हारिया जाए तीन नम्बर जो अपराधी हूँ তাকে ঘৃণা না করে অপরাধ বিদুরিত করার প্রচেষ্টা করতে হবে কারণ মানুষটা তো স্বর্ণরূপের খনির মতো বলেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ তিনি বলেছেন মানুষ খনির মতো মানুষ খনির মতো যেমন স্বর্ণ এবং রূপের খনি খনি স্বর্ণরূপের খনি মানে কি স্বর্ণ কি একসাথে চাকা থাকে স্বর্ণের রৌপ্য কি একসাথে জমাট পাদা রৌপ্য থেকে ধরলাম ওটাই ফেললাম না স্বর্ণরোপ্যের খনি মানেই হল স্বর্ণ মিশ্রিত থাকে অনেক পদার্থের সাথে আলাদা করে স্বর্ণটা গোল্ড হান্ট বা স্বর্ণটা আলাদা করতে হয় ঠিক এমনি রোপ্য তাও অনেক পদার্থের সাথে মিশে থাকে তাকে আলাদা করতে হয় তাই মানুষ তার মধ্যে ভালো মন্দ থাকে ভালোটা আবিষ্কার করতে হয় মন্দটা বিদূরিত করতে হয় বন্ধুগণ মোহাম্মদ আলী হুসাল্লাম এক নম্বর ছিল অত্যাচারীকে প্রাণপণে বাধা দেয়া অত্যাচার থেকে তাকে প্রতিহত করা তিন নম্বর মজরুমকে সাহায্য করা চার নম্বর দেশে তৎকালীন তাদের আরব তাদের ভূখণ্ডে শান্তি আর শৃঙ্খলা রক্ষা করা পঞ্চম ছিল গুত্রে গুত্রে বংশে বংশে সম্পৃতি সৌহার্দ্য ভালোবাসা প্রতিষ্ঠা করা বাদানুবাদ বিরুদ্ধ থেকে মুক্ত করা মোহাম্মদ সাল্লাহ তাল আলী ওসাল্লাম তার চাচা জুবায়ের এবং ওই সময়ের ভদ্র রুচিশীল শিষ্টাচার কিছু মানুষজন হিলফুল ফজুল করল কিন্তু মোহাম্মদ সল্ল্লাহ আলী হোসাল্লাম ওই সংগঠনের মধ্যমণি উদ্যুক্তা সমন্বয় মোহাম্মদ সল্ল্লাহ আলী হোসাল্লাম হিলফুল অঙ্গিকার গুলোকে বাস্তবায়ন করে অন্ধকার জুলুমাত অপাচারিতা থেকে মানুষকে বের করার চেষ্টা করেছেন আর এই চেষ্টার সাথে ছিল তার ভালোবাসা সৌহার্দ্য ব্যতীত হৃদয়ের আহ্বান অনুপব্য চরিত্র এবং সুন্দর আদর্শ সিরাতের গবেষকগণ প্রায় সবাই একমত যে মোহাম্মদ সোল্ল আলি ওসাল্লামের এই উদ্যোগের ধারাবাহিকতায় এবং আরবের জনগোষ্ঠী এবং গুত্রগুলোর মধ্যে এই কল্যাণকর চেতনা ছড়িয়ে দেওয়ার জনমত গঠন করারই বাস্তবতায় তিনি তাদের সবার কাছে পরিচিত হলেন আর তারা সবাই এমন ব্যতিক্রমী অনন্য সাধারণ সকলের কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিপরীতে মোহাম্মদ সাল্লামকে কাছে পেয়ে তার চারিত্র মাধুর্যতা দেখে তাকে অনন্য সাধারণ দুইটি ভূষিত করেছিল এর একটি আর আল আমিন মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি তার পরমৎ সহিষ্ণুতা দয়া ভালোবাসা সৌহার্দ্য সম্পৃতি এবং অন্যের কল্যাণ কামিতা সব মিলাইয়া তারা আপন করে দেখেছে আর অন্ধকার যুগে এই ব্যতিক্রম লকব বা উপাধি দিয়েছে যে তিনি আসাদেক সত্যবাদী মাহমদ সাল্লা সালাম কখনো মিথ্যা বলিনি আমরা তার উম্মাদ মিথ্যা বলি আজ সকাল আর সন্ধ্যায় দিনে আর রাতে মিথ্যার জয় জয়কার বন্ধুগণ মুহাম্মদের উন্মত হওয়ার জন্য আর হা এক সময় সত্যি সেই সত্যবাদীদের তালিকায় রব্বুল আলমিনের কাছে গৃহীত হয়েছে। বন্ধু নব পাওয়ার আগে মানবীয় গুণের এই সর্বশ্রেষ্ঠতম উপহার বা উপাধি অন্ধকারে আচ্ছন্ন মানুষদের কাছ থেকে পেয়েছেন সত্যবাদী আর আমরা যারা তার উম্মাদ আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান দাবি করি কথায় কথায় মিথ্যা বলি সুতরাং অনুসারী হওয়া থেকে অনেক দূরে সত্য বলতে হবে বন্ধু আল্লাহর আসতে বলি বিনয়ের সাথে বলি এখন থেকে শপথ গ্রহণ করি আমরা যে আমরা সত্যবাদী হব আসুন না এই মুহূর্তে সিরা থেকে আলসিমের জীবনের শ্রেষ্ঠতম আরেকটি মানবীয় গুণ তা হল আল আমিন বা বিশ্বস্ত আমান আজকের এই আধুনিক অর্থনীতির যুগে এসে সমাজ ব্যবস্থার যুগে এসে ব্যাংক আছে ব্যাংক ব্যাংকে বিভিন্ন মানুষ তাদের অর্থ সম্পদ জমা রাখে আবার উঠাতে পারে অন্ধকার যুগের ওই সময়ে ব্যাংক ব্যবস্থা ছিল না মানুষের সম্পদ আনুষ্ঠানিক রক্ষা করার স্বীকৃতি ছিল না। কিন্তু কোনুম আর অত্যাচারে নিগৃহীত নিপীড়িত হয়েও নিজের সম্পদ রক্ষা করতে চেত একজন আমান কাছে অন্ধকার যুগের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্যে আমান উদ্দার ছিলেন মুহাম্মদাহ सबात रखत ठीक तेम फिर पेत देखना क्या हिजरत घटना सल्लाम चरम बिुदा हत्या कर सीधान नहीं गृहर अमानते तरह सम्पद छा आज के क्यों विश्वस्त মানুষ অত সামান অদ্দারিতা নাই মানুষ অত সত্যবাদী নয় সে তো মানুষ হওয়ার এই যোগ্যতা নেই মানবের এই শ্রেষ্ঠ দুটি গুণ নবু অতলাবের অনেক আগে আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে মুহাম্মদ মোহাম্মদের জীবনকে করেছে আমাদের কাছে স্পষ্ট প্রকাশিত প্রচারিত এবং অনুকরণীয় অনুসরণী বন্ধুগণ আজকের অনুষ্ঠান থেকে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই যিনি আল্লাহুতালার পক্ষ থেকে অন্ধকার যুগে অর্জন করে সবার স্বীকৃতি অর্জন করেছেন একটি আসাদ একটি আল আমিন অথচ আজকে আমরা যারা তার উম্ম বলে দাবি করি আমাদের মধ্যে না সত্যবাদিতা সত্য বা তা ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক আমানত সকল আমানতকে পায়ে দলিত করে ধ্বংস করে দেয়া হচ্ছে আবার গায়ে ভালো কাপড় চুপড় দিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করা হচ্ছে বদগুন খুব বিনয়ের সাথে বলি আসুন বিশ্বলবী কিছুক্ষণের মধ্যে ইনশাআলামী আপনারা দেখছেন Dialogue. Dialogue, dialogue. Discussion. Discussion. discussion debate. Debate, debate. Rebuttal. rebuttal, conclusion. rebuttal, rebuttal conclusion. conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon. Shommukh Shomore. Prathiriosh Potibar. Ratnawtaay. Apuna Shomprachar. Shakal Shai Doshtaay Bangladeshay. Peace TV Banglaay.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 জাহাঙ্গীর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 বরং আদম আলী সালামকে সৃষ্টি করার সময় ফেরেস্তাদের কাছে যে বলেছিলেন আমারে আমি পৃথিবীতে পৃথিবীর জন্য খালিফা পাঠাচ্ছি তখন ফেরেসারা বলেছিলেন আল্লাহ আপনি কি চান পৃথিবীতে এমন একটি সৃষ্টি পাঠাবেন যারা ফাসাদ করবে সন্ত্রাস করবে এবং ওয়স ফিক উদ্দীমা রক্ত প্রবাহিত করবে পরস্পর মারামারি কাটাকাটি করবে বরং বিপরীতে তার সিদ্ধান্ত কে ঘোষণা করে বলেছিলেন ইন্নি আমি যা জানি তোমরা তা জানো না সাহতার ওই যে সিদ্ধান্ত পৃথিবীকে তারই সিদ্ধান্তে নিয়ে আসার জন্য সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্ব নবী মুহমত করে পাঠিয়েছেন মানুষ পৃথিবীর জন্য খালিফা তা যথার্থ প্রমাণ করে গিয়েছেন সকল সৃষ্টির উপরে মানুষের মর্যাদা সকল সৃষ্টির উপরে মানুষের কর্তৃত্ব সকল সৃষ্টির উপরে মানুষের শ্রেষ্ঠত্ব বাস্তবে অনন্তের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ কিন্তু বন্ধু রসুল সাল্লসম যিনি পৃথিবীর পরিবর্তন করে মানুষের জালেম পরিচয়কে সরিয়ে দিয়ে পাপাচারি পাপাচারীয় পরিচয়কে সরিয়ে দিয়ে মানুষকে অন্যের সাহায্যে নিবেদিত প্রাণ মানুষকে একত্ববাদী মানুষকে তার স্রষ্টার সাথে এক নিবেদিত মুসলিম আত্মসমর্পণকারী হিসাবে তোমার নিজে গড়ে তুলেছেন তামের সমন্বয়ে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তোলার জন্য মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের হাতে কলমে কিছু শিক্ষার প্রয়োজন ছিল রব্বুল আলমিন নিজে তা ব্যবস্থা করেছেন তাই তো মোহাম্মদ সাল্লাম নিজের সাথ করেছেন আদানি আরব্বি আমার রব আমাকে শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন আদর্শ নমুনা হওয়ার জন্যে রব্বুলারমিন তার হাবিবকে হাতে কলমে কিছু বিষয় শিখিয়েছেন বন্ধুগণ মুহাম্মদ সাল্লাহ তালা আলী হুসাল্লাম জন্ম নিলেন মক্কা নগরীতে যখন बाबाओ नाई माओ नाई दादाओ नाई चाचार घरे लालित पालित होम्मद सल्ला अल वुसेल्लम निजेजुल्लाहार वाणिज्य काफेला नहीं सरिया जाार्जनर चिंता टेंशन करें बर चाचाई ताकि लालन पालन कर तत्वधान पोशाक दिए তবে তিনি মেষ ছড়িয়েছেন ছাগল ছড়িয়েছেন বকরি ছড়িয়েছেন বোখারি বর্ণনা করেছেন মুহাম্মাদুন মোহাম্মদ সাল্লিসাল্লাম নিজে আমাদেরকে শুনিয়েছেন তিনি বলেছেন কিন্তু আর আহা অর্থাৎ মহামুদ নিজে বলছেন আমি ছড়াতাম ছাগল বা বকরি আহ মক্কার কিছু কিছু মানুষের নির্ধারিত পরিমাণ পারিশ্রমিকের বিপরীতে আমি বকরি ছড়ালাম বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ এই পৃথিবীতে যত নবী এসেছেন এই একটি কাজ সকল নবী এবং রসুল করেছেন তার নামানি ছড়ানো মুসা আলী হিসালামের ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন সেদিন মুসা আলিমকে জিজ্ঞেস করলেন হেমুসা তোমার ডান হাতে এটা কি আল্লাহ তুলে ধরেছেন তিনি এবং কত পুকতন আর হা বিষয়টি কি বলন করলেন কোরআনের ভাষায় কি উত্তর দিচ্ছেন আমার লাঠি মুসা আলী দু বলে থামেননি তিনি বলতে লাগলেন বলে আলমিন যার সাথে কথা বলেছেন কথা বলার সুযোগ পেয়ে মুসা আলি সালাম তিনি চেয়েছেন কথাটা লম্বাহুক अब्ल चल्ला भलोबा अब्लस भात कथा बोलार सूत्रा करते चेहर बेपारल्लास की अब्बुलर सतुपकन टम्बा करब यहाँ हाथ लाठी लाठी भर करी हमार बकर सागल पाली चढ़ाई यो आरो, आरोक गुण आरोप रब्बुली बोलें তিনি বকরি পালন করতেন একটি দলিল যথেষ্ট হাত আলী সুর সিহুল্লাহ সাত করেছেন বুখারি বর্ণা করেছেন হাদিস। মেষ পালন করেছেন ছাগল পালন করেছেন সুতরাং কোনো কাজ ছোট নয় কাজকে ছোট করে দেখার কোন সুযোগ নেই দেখুন বন্ধু আনাল কেরি বেরো বলে আর্মি তুলে আমরা আমাদের সমাজে বলবো লুহা আগুনে পুরে যে কর্মকার লোহা পুরে বিভিন্ন জিনিসপত্র আমাদের তৈরি করে দেয় কামার বলা হয় কামার বা কর্মকার আমরা তো খুব নিচু মনে করি কিন্তু শুনুন এই পৃথিবীদের রসুল করে পাঠিয়েছিলেন একজন যাকে পূর্ণাঙ্গরে সালাত দিয়েছেন একটি পুরনো কিতাব দিয়েছেন যাবুর কিতাব যার উপর নাজিল করেছেন দাউদ আলী হিসালাম তাকে রব্বুল আলমিন এই কাজ শিখিয়েছিলেন তিনি হাত দিয়ে ধরে লোহা নরম করে লোহার অস্ত্র তৈরি করতেন লোহার ব্যবহার ব্যবহারপাতি তৈরি করতেন তাই কামার বা কর্মকার এই কাজটি যদি ছোট হয় তাহলে করেছেন একজন দাউদ আলি হিসালাম তার উপর একটি পূর্ণাঙ্গ কিতাব জাবুর কিতাব নাজিল হয়েছিল বন্ধু বলতে পারেন আমরা আমাদের সমাজে সূত্রধর বা কাঠ মিস্ত্রি কাঠের কাজ যে করে তাকে খুব ছোটো মনে করি ছোট কাজ তিনি শুনুন এই পৃথিবীতে যিনি দ্বিতীয় আদম তিনি কাঠের মিস্ত্রি ছিলেন রব্বুল আলমী তাকে আদেশ করেছেন আমি দেখছি আর তুমি বানাও নৌকা বন্ধু তাই কোন কাজ নয় বন্ধুখন রব্বুল আমাদের সকলকে যথার্থই শিক্ষা গ্রহণের তৌফিক দিয়ে ধন্য করুন আমিনালামালিকুম আরহামাক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 जानून थ जार सम्पर्ल्ला उल्लेख कर सकाल सारे देश मारेजोर्सिंग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 जयंट डर जाके नायक देख अर्धांगिनी नांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे बांगल् পরিবেশ ও সংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপর সংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পাথপ্রদর্শক না থাকার কারণে ওই সংস্কারগুলি এইভাবে চলে আসছে এগুলো আসলে শরিয়ার সম্মত না আলোকপ্রসূ আলোচনা আর নবী তিনি বলেন জাহেলী যুগের সর্বধরনের নীতি নীতি আমার দুই পায়ের फल सम्मी देखे बिटल अनुष्ठान जालशाए ला प्रति शुक्रवार रत साढ़े नटाय बा पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे बीस टी बांगल्